সংক্ষেপে জরুরি কোন প্রশ্ন থাকলে দুই একটি প্রশ্ন আমরা তারপরেও দেখা যায় আমরা বেদাত করে থাকি ওই কিছুদিন আগে আমি একবার পত্রিকা একটা খবর করছিলাম যে বিদেশে পাকিস্তানে এক লোকের এই হাতটা নষ্ট হয়ে গেছে তো পরে হাতটা কেটে ফেলছে কেটে আরেকটা হাত লাগাইছে তো পরে যেই হাতটা এই লোকটা অনেক ধনী লোক মানে একবার এক খুব ওসমানের অনেক উচ্চ পাওয়ারের লোক তো হাতটা কেটে পরে যেই হাতটা লাগাইছে সেটা হলো একটা ফকিরের হাত এখন উনি বড় বড় যত প্রোগ্রামে যায় হাতটা এমনি থাকে মানে এমনি করতে পারে না হয়ে গেছে হাত এটা আর এমন করা যায় না এটা এমনে থাকে তা আমরা বেদাত করতে করতে করতে করতে এমন হয়ে গেছি এখন আর এমনি হয় না আমাদের তো আগা গোড়ায় বেদাত মাথা দেখে অসংখ্য আমরা তো সবসময় বেদাতেই অভ্যস্ত সুতরাং বেদাত থেকে আমরা আস্তে আস্তে বাচার চেষ্টা করতেছি মাত্র এখনো আমরা সম্পূর্ণরূপে বেদাত থেকে মুক্ত হইতে পারি নাই অসংখ্য বেদাত আমরা এখনো করি অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে যে হুজুর আমরা জিনিস আমরা বেদাত করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে সমাজে বেদাতগুলো শক্ত হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন এগুলাকে দূর করা এটা অনেক কঠিন কাজ এইসব দূর করার বড় পাওয়ারফুল ছিলেন আমরিয়া আলহিম তারপরে সাহাবাহিক হাওয়ারি আলাইম এরা ছিলেন এগুলার বড় আমরা হইলাম সামান্য ইমানের কোন ইমানের অধিকারী তো এরকম মানুষ দিয়ে এগুলা দূর করা এটা অনেক কঠিন কাজ আমরা চেষ্টা করতেছি যে আল্লাহ আমাদেরকে আমাদের এই চেষ্টা আল্লাহর যেন সার্থকতা তান করে কবুল করে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি क्योंकि बेदा मुक्त हो गए अवश्य बेदाप ये बार दरुद हलो एन फेर बदत जाम जो जामबद जामाबद्ध करते हैं जे, जे की बदत से